অষ্টবিংশ অধ্যায় জয় জয় শ্রী গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ানাথ জীবগণ প্রতিকর শুভদৃষ্টিপাত এই মতে আছেন ঠাকুর বিশ্বম্বর সংকীর্তন আনন্দ করেন নিরন্তর স্বেচ্ছাময় মহেশ্বর কখন কি করে ঈশ্বরের মর্ম কেহ বুঝিতে না পারে নিরবধি পরানন্দ সংকীর্তন রঙ্গে হরি শে থাকেন সর্ববৈষ্ণবের সঙ্গে পরানন্দে বিহবল সকল ভক্তগণ পাশরী রহিলা সবে প্রভুর গমন সর্বভেদে ভাবেন যে প্রভুরে দেখিতে ক্রীড়া করে ভক্তগণ সে সহিতে যেদিন চলিব প্রভু সন্ন্যাস করিতে নিত্যানন্দ স্থানে তাহা কহিলা নিভৃতে শুন শুন নিত্যানন্দ স্বরূপ গোসাই এ কথা ভাঙ্গিবে সবে পঞ্চজন এই সংক্রমণোত্তরায়ণ দিবসে নিশ্চয় চলিব আমি করিতে সন্ন্যাসে ইন্দ্রাণী নিকটে কাটুয়া নামে গ্রাম তথা আছে সব ভারতী শুদ্ধ নাম তা স্থানে আমার সন্ন্যাস সুনিশ্চিত এই পাঁচ জনে মাত্র করিবা বিদিত আমার জননী গদাধর ব্রহ্মানন্দ শ্রীচন্দ্রশেখর আচার্য অপর এই কথা নিত্যানন্দ স্বরূপেরও স্থানে কহিলেন প্রভু ইহা কেহ না হি জানে পঞ্চজন স্থানে মাত্র এসব কথন কহিলেন নিত্যানন্দ প্রভুর গমন সেই দিন প্রভু সর্ব সঙ্গে সর্বদিন গোয়াইলা সংকীর্তরঙ্গে পরম আনন্দে প্রভু করিয়া ভোজন সন্ধ্যায় করিলা গঙ্গা দেখিতে গমন গঙ্গা নমস্ক করিয়া বসিলা গঙ্গা তীরে ক্ষণেক থাকি পুন আইলেন ঘরে আশিয়া বসিলা গৃহে শ্রী সুন্দর দিকে বসিলেন সব নুচর সেদিনে চলিব প্রভু কেহ নাহি জানে কৌতুকে আছেন সবে ঠাকুরের রোশনে বসিয়া আছেন প্রভু কমল লোচন সর্বাঙ্গে শোভিতমালা সুগন্ধি চন্দন যত কৈষ্ণবাই সেনা দেখিবারে সবেই মালা লই দুই করে হেন আকর্ষণ প্রভু করিলি কেবা কোন দিগ হইতে আইসে না হিয়ানি কতে ক বা নগরিয়া আইসে দেখিতে ব্রহ্মাদির শক্তিহা হা নাহিতে দণ্ড পরনাম হইয়া পরে সর্বজন একদৃষ্টে সবেই চাহেন শ্রীবদন আপন গলার মালা সবা দিয়া আজ্ঞা করে প্রভু সবে কৃষ্ণ গাও গিয়া বল কৃষ্ণ ভয কৃষ্ণ গাও কৃষ্ণ নাম কৃষ্ণ বিনো কিহ কিছু না ভাবি হওয়ান যদি আমার প্রতিষ্ণেহ থাকে সবাকার তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না কি শয়নে কি ভোজনে কী বা জাগরণে অহর্ণিস চিন্ত কৃষ্ণ বল হবদনে এই মতো শুভ দৃষ্টি করি সবা উপদেশ কহি সবে বলে যাও ঘরে এই মতো কত যায় কত বাই সে কেহকারে নাহি চিনে আনন্দে ভাসে পূর্ণ হইল শ্রী বিগ্রহ চন্দনমালায় চন্দ্রে বা কতেক শোভা কহনে না যায় প্রসাদ পাইয়া সবে হরষিত হইয়া উচ্চ হরি ধ্বনি সবে যায় করিয়া এক লাউ হাতে করি সুকৃতি সিধর। সময় শ্রীধর হেনি হইলা গোচর দেখি হাসে শ্রী গৌর সুন্দরে কোথায় পাইলা প্রভু জিজ্ঞাসে তাহারে নিজ মনে জানে প্রভু কালি চলে যাও এই লাউ ভোজন করিতে না নারিলং শ্রীধারের পদার্থ কি হইবে অন্যথা এলাও লাও ভোজনাজি করিব সর্বথা এতে কচিন্তিয়া ভক্ত বাৎসল্য রাখিতে জননীরে বলিলেন রন্ধন করিতে হেন এই সময় আর কোন ভাগ্যবান দুগ্ধ ভেট দিলেন বিদ্যমান হাসিয়া ঠাকুর বলে বড় ভালো ভালো দুগ্ধ লাও পাক গিয়া করহ সকাল সন্তোষে চলিলা সচি শচির হেন ভক্ত নন্দন এই মতে মহানন্দে বৈকুণ্ঠ ঈশ্বর কৌতুকে আছেন রাত্রি দ্বিতীয় প্রহর সবারে বিদায় দিয়া প্রভু বিশ্বম্বর ভোজনে বসিলা শীত্রিদশ ঈশ্বর ভোজন করিয়া প্রভু মুখশুদ্ধি করি চলিলা স্বয়ন ঘরে গৌরাঙ্গ শ্রীহরি জগনিদ্রা প্রতিদৃষ্টি করিলাইশ্বর নিকটে শুইলা হরি দাস আই জানে আজি প্রভু করিবে গমন আয়ের নাহ নিদ্রা কান্দে অনুক্ষণ দণ্ডচারি রাত্রি আছে ঠাকুর জানিয়া উঠিলেন চলিবারে নাসাঘ্রান লইয়া গদাধর হরিদাস উঠিলেন জানি গদাধর বলেন চলিব সঙ্গে আমি প্রভু বলে আমার নাহিক কারু সঙ্গ এক অদ্বিতীয় সে আমার সর্বরঙ্গ আই জানিলেন মাত্র প্রভুর দুয়ারে বসিয়া রহিলেন ততক্ষণ জননী দেখি প্রভু ধরিত বসিয়া কহেন বহু প্রবোধ উত্তর স্তর করিলা তুমি আমার পালন করিলাম শুনিলাম তোমার কারণ আপনার তিলার ঢেক না লইলা সুখ আজন্ম আমার তুমি বাড়াইলা ভোগ দণ্ডে দণ্ডে যত স্নেহ করিলা আমারে আমি কোটি কল্পেও নারী বোস অধিবারে তোমার প্রসাদে সে তাহার প্রতিকার আমি পুনর্জন্ম জন্ম ঋণী তোমার সুনমাতা ঈশ্বরের অধীন সংসার স্বতন্ত্র হইতে শক্তি নাহি কাহ সংযোগ বিয়োগ যত করে সেই নাথ তান ইচ্ছা বুঝিবারে শক্তি আছে কশ দিনান্তরে বাকি এখনই আমি চলিল কোনো চিন্তা না করি হো তুমি ব্যবহার পরমার্থ যত কোমার সকল আমাতে লাগে সব মোর ভার বুকে হাত দিয়া প্রভু বলে বারবার তোমার সকল ভার আমার আমার যত কিছু বলে প্রভু শচী সব শুনে উত্তর না করে কান্দে অঝর নয়নে পৃথিবী স্বরূপা হইলা শচী জগৎ মাতা কে বুঝিবে কৃষ্ণের অচিন্তলীলা কথা জননীর পদধুলি লই প্রভু শিরে প্রদক্ষিণ করিতানে চলিলা সত্তরে চলিলেন বৈকুণ্ঠ নায়ক গৃহ হইতে সন্ন্যাসও করিয়া সর্ব জীব উদ্ধারিতে শোনো শুনো আরে ভাই প্রভুর সন্ন্যাস যে কথা শুনিলে সর্ব বন্ধ হয় নাশ প্রভু চলিলেন মাত্র শচী জগন্মাতা জলপ্রায় রহিলেন নাহিসপুরে কথা ভক্ত সব না জানেন এসব বৃত্তান্ত উসকালে স্নান করি যত ক মহন্ত প্রভু নমস্করিতে আইলা প্রভু ঘরে আসি সবে দেখে আই বাহির দোয়ারে প্রথমেই বলিরেন শিবা আই কেন রহিয়াছে বাহির দ্বার জরপ্রায় আই কিছু নাশ ফুরে উত্তর নয়নের ধারা মাত্র গহে নিরন্তর বলিলা আই শুনো বিষ্ণুর দ্রব্যের ভাগ সকল বৈষ্ণব এতে যে কিছু দ্রব্য আছো তাহার তোমার সবাকার হয় শাস্ত্র পর থেকে তোমরা সবে আপনে মিলিয়া যেন ইচ্ছা তেন কর মোজাও চলিয়াও শনিমাত্র ভক্তগণ প্রভুর গমন ভূমিতে পড়িলা সবে হইয়চেতন হইল সে বৈষ্ণব গণের কান্দিতে লাগিলা সবে করিয়া তনাথ অন্ন সবেই সবার ধরি গলা বিবিধ বিলাপ সবে করিতে লাগিলা কি দারুন নিশি পোহাইল গোপীনাথ বলিয়া কান্দেন সবে সিলে দিয়াহ না দেখি সে চাঁদ মুখ বঞ্চিব কেমনে কী বা কার্য জীবনে আচম্বিতে কেন হেন হইল বজ্রপাত গড়াগড়ি যায় কে হো করে আত্মঘাত সম্বরণ্য হে ভক্ত গণের ক্রন্দন হইল ক্রন্দনময় প্রভুর ভবন যে ভক্ত আই প্রভু দেখি বারতরে সেই আসি ডুবে মহা মহাবিরহ সাগরে কান্দে সব ভক্তগণ ভূমিতে পড়িয়া সন্ন্যাস করিতে প্রভু গেলেনচেতন হরি হরি বলি উচ্চ স্বরে কি বা মোর ধনজন কিবা মোর জীবন প্রভু ছাড়ি গেলা কারে মাথায় দিয়া হাত বুকে মারে নির্ঘাত হরি হরি প্রভু বিশ্বমর সন্ন্যাস করিতে গেল আমা সবা না বলিলা কান্দে ভক্ত ধুলায় ধুষর, প্রভুর অঙ্গনে পুরী কান্দে মুকুন্দ মুরারি শ্রীধর গদাধর গঙ্গা দাস শিবাশের গণ্জত তারাকান্দে অবিরত শ্রীআাচার্য কান্দে হরিদাস শুনিয়া কদন রব নদী আর লোক সব দেখিতে আই সে সব ধ্যাম না দেখি প্রভুর মুখ সবে পায় মহাশোক কান্দে সবে মাথে হাত দিয়া নাগরিয়া যত ভক্ত তারা কান্দে অবিরত বালবৃদ্ধ বৃদ্ধ নাহ বিচার কাদের সব স্ত্রী পুরুষে পাশ্ডী গণ হাসে নিমায়ের না দেখি মুয়ার কতক্ষণে ভক্তগণ হই কিছুক্ষণে হইল সন্ন্যাস করিতে চলিলেন দ্বিজমনি শুনি সর্বলোকের লাগিল চমৎকার ধাইয়া আইলা সর্বলোক নদীয়ার আসি সর্বলোক দেখে প্রভুর বাড়িতে শূন্য বাড়ি সবে লাগিয়াছেন কান্দিতে তখন হেসে হায় হায় করে সর্বলোক পরম নিন্দক পা পায় শোক পাপিষ্ঠ আমরা না চিনল হেনজন অনুতাপ করি সবে করে নরদন ভূমিতে পড়িয়া কান্দে নগরিয়াগণ, গণ আর না দেখিব তাঁর সে চন্দ্রবন কেহ বলে চলো ঘরে প্রভু নবদ্বীপ ছাড়িল যখন আর কেন আছে আমার সবারও জীবন কি স্ত্রী পুরুষ যে শুনিল নদীয়ার সবেই বিষাদ বই আর প্রভু যে জানো যারে তারিব যে মতে সর্বজীব উদ্ধার করিব হেন মতে নিন্দা দেশ মনেতে আছিল, প্রভুর বিরহ সর্পাষণ্ডে দংশিল সর্বজীবনাথ গৌরচন্দ্র জয় জয় ভাল রঙ্গে সবে উদ্ধারিলে দয়াময় শোন শুনো আরে ভাই প্রভুর সন্ন্যাস যে কথা শুনিলে কর্ম বন্ধ যায় নাস গঙ্গা পার হইয়া শ্রী গৌরাঙ্গ সুন্দর সেই দিনে আইলেন কণ্টকনগর যারে যারে আজ্ঞা প্রভু পূর্বে করিছিল তাহারাও অল্পে অল্পে আসিয়া মিলিলাম শ্রী অবদূত চন্দ্র গদাধর মুকুন্দ শ্রীচন্দ্রশেখর আচার্য আর ব্রহ্মানন্দ আইলেন প্রভু যথা কেশব ভারতী মত্ত প্রায় প্রিয় বর্গেরও সংহতি অদ্ভুত দেহের জ্যোতি দেখিয়া তাহান উঠিলেন কেশব ভারতী করেন প্রভুতানেজোর অনুগ্রহ তুমি মরে কর মহাশয় পাবন তুমি মহাকৃপাময় তুমি সেই দিবারে পারো কৃষ্ণ প্রাণনাথ নিরষ্ণচন্দ্র বসয়ে তোমাত কৃষ্ণ দাস বিনুমোর নহে কিছু আন হানো উপদেশ তুমি মোরে দেহলে অঙ্গ ভাসে গভুর কহিতে গাইতে লাগিলা নাচিতে গাইতে বেশে মত নাচে শিশন অর্ভুদ অর্বুদ লোক শুনি সেইখানে আসিয়া মিলিলা রাহি জানি কোথা হনে দেখিয়া প্রভুর রূপ পরম সুন্দর একদৃষ্টে পান সবে করে নিরন্তর অকথ্য অদ্ভুত ধারা প্রভুর নয়নে তাহা না কহিতে পারে অনন্তবদনে পাক দিয়া নৃত্য করিতে যে ছুটে জল তাহাতেই লোক স্নান করিল সকল সর্বলোক তিতিল প্রভুর প্রেমজলে স্ত্রী পুরুষে বাল হরি হরি বলে খনে কম্প খনে শ্বেদ খনে মূর্ছা যায় আছার দেখিতে সর্বলোকে পায় ভয় অনন্ত ব্রহ্মাণ্ডনাথ নিজ দাস্য ভাবে দন্তে তৃণ করি সব আস্থানে দাস্য মাগে সে কারণ্য দেখিয়া কান্দয়ে সর্বলোক সন্ন্যাস শুনিয়া সবে ভাবে মহাশোক কেমনে ধরিব প্রাণ ইহার জননী আজি তানে পোহাইল কি কাল প্রাণ কোনদরে শুনিতে ভার যাবা জননী প্রাণ ধরিবকে মতে এই মত নারীগণ দুঃখ ভাবিকান্দে সর্বজীব চৈতন্যের ফান্দে অনেক সম্ভরী নৃত্য বৈশ্বী বসিলেন চতুর্দিকে সব দেখিয়া প্রভুর ভক্তি কেশব ভারতী আনন্দ সাগরে মগ্ন হই করে স্তুতি এ ভক্তি তোমার আমি দেখিল নয়নে এ শক্তি অন্নের নহে ঈশ্বরের বিনে তুমি সে জগৎগুরু জানিল নিশ্চয় তোমার গুরুর যোগ্য কেহ নয়। তবে তুমি লোকশিক্ষা নিমিত্ত কারণে করিবা আমারে গুরু হ্যানয় লয় মনে প্রভু বলে মায়া মরে নাকর প্রকাশ হেন দীক্ষা দেহ যেন হৌ কৃষ্ণ দাস এই মতো কৃষ্ণ কথা আনন্দ প্রসঙ্গে বঞ্চিলেন সে ঠাকুর সবা সঙ্গে প্রভাতে উঠিয়া সর্বভুবনের প্রতি আজ্ঞা করিলেন চন্দ্র চন্দ্রশেখরের প্রতি বিধিযোগ্য যত কর্ম সব কর তুমি তোমার এই প্রতিনিধি করিলাম আমি প্রভুর আজ্ঞায় চন্দ্রশেখর আচার্য করিতে লাগিলা সর্ববিধিযোগ্য কার্য নানা গ্রাম হইতে সে নানা উপায়ন আসিতে লাগিলতি অকথ কথন দধি দুগ্ধ ঘৃত মুদগ তাম্বুল চন্দন পুষ্প যজ্ঞ সূত্র বস্ত্র আনে সর্বজন নানা বিধ ভক্ষ দ্রব্য আনন্দে সবে করে হরিধ্বনি হরি বিনা লোকমুখে আর না হি শুনি তবে মহাপ্রভু সর্বজগতের পান বসিলা করিতে শ্রী শিখার অন্তর নাপিত সম্মুখে যখনে ক্রন্দনের কলরব উঠিল তখন ক্ষুর দিতে নাপিত সে চাঁচর চিকুড়ে মাথে হাত না দেয় ক্রন্দন মাত্র করে আনন্দ আদি করি যত ভক্তগণ ভূমিতে পড়িয়া সবে করে ক্রন্দন ভক্তের কৃদায় যত ব্যবহারী লোক তাহারাও কান্দিতে লাগিলা কৃষ কেহ বলে সৃজিল সন্ন্যাস এত বলি নারীগণ মহাশ্বাস অবচরে থাকি সব কান্দে দেবগণ অনন্ত ব্রহ্মাণ্ডময় হইল কন্দন হেন সে কারুণ্য রস গৌরচন্দ্র করে শুষ্ক কাষ্ঠ পাশানাদি দ্রবয়ে অন্তরে এ সকল লীলাজী বুদ্ধার কারণ এই তার সাক্ষী দেখো কান্দে সর্বজন প্রেমরসে পরমচঞ্চল গৌরচন্দ্র স্থির নহে নির ভাব অষ্টুকম্প বলি প্রভু উঠে বিশ্বম্ভর গায়েন মুকুন্দ প্রভু নাচে নিরন্তর বসিল প্রভু স্থির হইতে না পারে প্রেমরসে মহাকম্প বহে অষ্টু ধারে বল বল করি প্রভু করয় হুংকার ক্ষৌর কর্ম নাপিত না পারে করিবার কথম কথমপি অপি সর্বদিন অবশেষে ক্ষৌর কর্ম নির্বাহ হইল প্রেম রসে তবে সর্বলোকনাথ করি গঙ্গা স্নান আশিয়া বসিলা যথা সন্ন্যাসের অস্থান সর্বশিক্ষা গুরু গৌরচন্দ্র বেদে বলে के सब भारतीने ता कहे छहु कहे स्वप्ने मरे को महाजन कर्णे सन्यासर मंत्र करथन बुझ देखी ताहा तुम क्या नहे एत बोली प्रभु तारे कर्णे मंत्र कहे छले प्रभु कृपा करी तारे शिष्य कहल भारत चित्ते महाविश्वे जन्मिल ভারতী বলেন এই মহামন্ত্র বর কৃষ্ণের প্রসাদে কি তোমার অগচর প্রভুর আজ্ঞায় তবে কেশব ভারতী সেই মন্ত্র প্রভুরে কহিলামহামতি হরি নাম সুমঙ্গল ধনী সন্ন্যাস করিলাম ঐকুণ্ঠের চূড়ামণি পড়িলেন অরুণ বসন মনোহর তাহাতে হইলা কোটি কন্দর্প সুন্দর সর্ব অঙ্গ সীমস্তক চন্দন লেপিত মালায় পূর্ণিত্রহোভিত দণ্ড কমণ্ডল দুই শ্রীহস্তে নিজ প্রেমে আনন্দে বিহুবল কোটি কোটি চন্দ্র যিনি সভে প্রেমধারে পূর্ণ দুই কমল নয়ন কী বা সে সন্ন্যাসী রূপ হইল প্রকাশ পূর্ণ করি তাহাবর তাহাবেন বেদব্যাস সহস্র নামেতে যে কহিলা বেদব্যাস কোন অবতারে প্রভু করেন সন্ন্যাস এই তাহা সত্য করিলেন দ্বিজরাজ এ মর্ম জানে সব বৈষ্ণব সমাজ সন্ন্যাসম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ তবে নাম থুইবারে কেশব ভারতী মনে মনে চিন্তিতে লাগিলাম মহামতি চতুর্দশ ভুবনেতে আমত বৈষ্ণব আমার নয়নে নাহি হয় অনুভব অতএব কোথাও না থাকে যেই নাম হেন নাম থুইলে মোর পূর্ণ হয় কাম মুলে ভারতীর শিষ্য ভারতী সে হয়ে, ইহানে তো তাহা থুইবারে নহে ভাগ্যবান ন্যাসী বর এতে কো চিন্তিতে শুদ্ধা সরস্বতী পাইয়া উচিত নাম কেশব ভারতী প্রভুবক্ষী হস্ত দিয়া বলে শুদ্ধমতি, যত জগতের তুমি কৃষ্ণ বলাইয়া করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া এতে কে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বলোক তোমা হইতে যাতে হইল ধন্য এত যদি নশিবর বলিল লাবচন জয়ধ্বনি পুষ্প হইল তখন চতুর্দিকে মহাহরি ধ্বনি কোলাহল হরি আনন্দে ভাসে বৈষ্ণব সকল ভারতীরে সর্বভক্ত করিলা প্রণাম প্রভু হইলা তুষ্ট লভিনী জনাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হইল প্রকাশ দণ্ডবত হইয়া পড়িলা সবদাস ধান মতে সন্ন্যাস করিয়া প্রভুধন্য প্রকাশীলা আত্মনাম শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বকাল চৈতন্য সকলীলা করে যাহারে যখন কৃপা দেখায় নে আর কত লীলারস হইল সেই স্থানে নিত্যানন্দ স্বরূপে সে সবতত্ত্ব জানে তাহারও আজ্ঞায় আমি কৃপা অনুরূপে মাত্র সূত্র আমি লিখিল পুস্তকে সরববৈষ্ণবের পায়ে মোর নমস্কার ইথে অপরাধ কিছু না লবে আমার বেদেই হা কোটি কোটি মুনিবেদ অভ্যাসে বরিণীবেন নানা মতে অশেষ বিশেষে এই মতে মধ্যখণ্ডে প্রভুর সন্ন্যাস যে কথা শুনিলে হয় চৈতন্যের দাস মধ্যখণ্ডে ঈশ্বরের সন্ন্যাস গ্রহণ ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেমধন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দুই প্রভু এই বাঞ্ছা ইহা যেন না শরী কেন দিন হইবেকি কি চৈতন্য নিত্যানন্দ দেখিবৃষ্টি তো চতুর দিকে ভক্তবৃন্দ আমার প্রহুর প্রহু শ্রীগৌর সুন্দর এবার ভরসা চিত্তে নিরন্তর মুখে যেজন বলে নিত্যানন্দ দাস সে প্রকাশ চৈতন্যের প্রিয়তম নিত্যানন্দ প্রভুভৃত্ত সঙ্গ যেন নাচারে আমায় জগতের প্রেমদাতা হেন নিত্যানন্দ তান হইয়া যেন ভজ প্রভু গৌরচন্দ্র সংসারের পার হই ভক্তিরসাগরে যে ডুবিগবেশে ভযুগ নিতাই চানদের কাষ্ঠের পুতুলি যেন কুহকে চায়, এই মতো গৌরচন্দ্র মরে যে বোলায় পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায় যত শক্তি থাকে তত দূর উড়ি যায় এই মত চৈতন্য কথার নাই যার যত দূর শক্তি সবে তত গাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যেন বৃন্দাবন দাসতছু পদযুগে গানো, আনন্দ লীলা রসবিগ্রহায় হেমা দিব্য ছবি তহা প্রেমরস্রদ চৈতন্যচন্দ্রা নমো নমস্তি শ্রীচৈতন্যভাগ মধ্যখণ্ডে সন্ন্যাসগ্রহণ নাম অষ্ট মধ্যখণ্ড সাম